দুরেরো কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের নিয়মিত আয়োজন শোনার জন্য একত্রিত হয়েছেন তাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা এই শিরোনামের আওতায় অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা চলমান जो विषयटी आलोकपात करा नवाकिदुलमान ईमान भंगेर कारणसमूह य आलोक पर्वभितिक आलोचन आप इतिम्धे अपन का छव आलोकपात कर सप्तम पर्व जे विषयटी ईमान भंगे कारण हिसाब से आलोचन आनते चाची ता हल जदूटना বা এই জাদু টনার প্রতি দৃঢ় বিশ্বাস এটা ইমানকে ভেঙে দেবে আসুন আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোকপাত করার জন্য যারা আমাদের আমন্ত্রণে আমাদের সম্প্রচার কেন্দ্রে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। ডক্টর হাফেজ এবিএম এবি এম হেজবুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ এবং এসেছেন শেখ আকরামুজামান বিন আবদুলসালাম আল মাদানি এবং আরো এসেছেন শেখুল আর এসেছেন আমি উপস্থাপনায় জাহাঙ্গীর আলম ইসলাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন জাদু টোনা এ কতটা ক্ষতিকারক বিষয় আমরা আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকে জানব যে কখনো কখনো এটা কারণ হয়ে যায় তাই সর্বাবস্থায় আমরা এর থেকে বিরত থাকবো প্রথমেই আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আরবি শব্দ বাংলায় সোজা কথা এটাকে বলা হয় জাদু আমরা আরো একটি ভাষা এখানে ব্যবহার করতে পারি বাংলার সাথে বান যেটা জাদুরি অংশ তো জাদু মানে কি জাদু ম্যান এমন এক পদ্ধতি প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি সাধন করতে পারে অকল্যাণ করতে পারে গোপনভাবে এবং সেটা জানতেও পারবে এই জাদু সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বিধান আছে আমরা সেটার উপর এখন আলোচনা করতে যাচ্ছি এই জাদুর বিধান শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম করা হয়েছে আমরা এর উৎস আমরা যদি তালাশ করি তাহলে আমরা দেখতে পাই হজরত মুসা আলিহিসাল্লামের যুগে এটার খুবই প্রচলন ছিল এবং তার আগে থেকেই প্রচলিত বিষয়টি ছিল যার কারণে হজরত মুসা আলি সাল্লামের যুগে আল্লাহ রাবুল আলমিন সেই জাদুকে পরাস্ত করার জন্যই মুসা আলি সাল্লামকে এমন মজেদা দিলেন যে মসজিদা ছিল হাকিকত আল্লাহ রব্বুল আলমিন মুসা আলি ইসলামকে যে মজিজা দিলেন ফিরাউন এবং তার সভাসদগণ মনে করলে এটা জাদুরই একটা অংশ আর তারা জাদু দিয়ে তার চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিল তো হযরত মুসা আলি ইসলামকে পরাস্ত করার জন্য তারা জাদুকরদের সমাবেশটা কিন্তু জাদুকররা আসলে জানতো জাদুর হাকিকতকে আর তাই মজিজার সামনে তারা মাথানত করে দিলে তারা বলতে বাধ্য হল আমান্না বির মুসাণ জি এরপরে আসুন সুলেমান আলী ইসলামের সময় আমরা দেখতে পাই আল্লাহ রা আলমাফার মানুষ মনে করতাম আসতেছে ওমা কাফার সুলেমান তো মনে করতো যে এই সুলেমান জাদুবিদ্যার মাধ্যমে সমস্ত পাক পাখালি এদেরকে পরাস্ত করে রেখেছে বা মুসাক্ষার করে রেখেছে আসলে কিন্তু তা না আল্লাহ বলতো যারা মানব শৈতান যারা মানুষ কি দেন ওই শৈতান আসলে এসে সেটা না তাদের মধ্যে মানুষ শৈতান কিছু ছিল যারা এই অন্যদেরকে মানুষকে কি শিখাইতো এই শেহের শিখাইতের পরবর্তীতে সরাসরি কথা হলো এই শেহরটা মানব কল্যাণে তো আসেই না বরঞ্চ এটা এক প্রকার বলতে গেলে আল্লাহ রাব্বুল আলমিনের বিধানের সাথে সাংঘর্ষিক আল্লাহ রাবুল আলমিনের হুকুমকে মনে হয় চ্যালেঞ্জ করে যে আমি এটা করতে পারি আমি ওটা করতে পারি আমি ওটা করতে পারি সে বান্টনা মেরে একবারে মানুষের ক্ষতি করতেছে মানুষকে আর ওই যে লোকটাকে ক্ষতিগ্রস্ত করতেছে কিছু বুঝতেও পারতেছে না যে করতে কি হয়ে গেল আর এই জন্য এই শরীয়ে একবার আপনার ইনস আল্লাহ আলোচনায় নিয়ে আসবেন নিশ্চয়ই এবং জাদুর যে ইতিহাস হজরত মুসা আল্লাহ ইসলামের যুগের কথা আমরা জানলাম হজরত সুলাইমান আলাহ কথা জানলাম এবং আল্লাহ তালা সরাসরি এটাকে কুফুরের দিকেই সম্পৃক্ত করেছেন জাদু করা এবং ইংরেজিতে যেটা আমরা ব্ল্যাক ম্যাজিক বলি এটা হচ্ছে কুফুরি এবং আল্লাহ তালা দুইজন ফেরেজ তাকেও প্রেরণ করে মানব জাতিকে পরীক্ষার মধ্যে ফেলেছিলেন তারা হারুত এবং মারুতের কথা যেটা আছে সুরা বাকার একশো নম্বর আয়াতের মধ্যে আছে তারা বলেছে ইনামায় ফিতাহ এবং তাদের কাছে যারা স্মরণাপন্ন হচ্ছে তারও নিজেদের ইমানের উপর আঘাত করছেন ভঙ্গের কারণ এটা কারণ জাদুর সাথে সম্পৃক্ত হওয়াটা কিন্তু ইমানকে ধ্বংসকারী হিসেবে করা হয়েছে এবং অনেকেরিম বারবার এইটার ব্যাপারে সতর্ক করেছেন এবং আল্লাহনবী সেটার ব্যাপারে সতর্ক করেছেন এবং ইসলামী বিধান অনুযায়ী কোনো জাদুকর যদি এরকম হয় যারা ব্ল্যাক ম্যাজিক করে মানুষের সমাজে ক্ষতি করে তাদেরকে হত্যার বিধান পর্যন্ত এসেছে কারণ এটা সমাজের জন্য ক্ষতিকারক ক্ষতিকারক এবং সমাজের মধ্যে যখন এটা ছড়িয়ে পড়বে তখন মানুষ একজন আর একজনকে অকল্যাণ করার পিছনে পড়বে শত্রুতা ছড়িয়ে পড়বে ভ্রাতৃত্ব বোধ নষ্ট হবে পুরা সমাজকে ধ্বংস করবে কাজেই জাদু সাথে আজকের মুসলিম সমাজ অনেকটা উৎপ্রত জড়িত হচ্ছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তন্ত্রগুরু এবং জাদুটোনার বিভিন্ন পত্রিকার ভিতরে আমরা দেখতে পাই মানুষ সেখানে ছুটে যাচ্ছে এবং তার মাধ্যমে সে তার ইমানকে ধ্বংস করছে এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করছে জি ধন্যবাদ সব কারণে মানুষের ইমান ভেঙে যায় তার একটি কারণ হলো। जादू जदू विद्या जदु प्रयोग जदु का शिखिया देवा जदू कार जदु विषय पृथ्वी अनेक दिन थके लक्ष्य करा जाए जुग जुगध चले आस जदुर सत्यता आता ठीक जदू एक पर मानस करत एट মাজিদের বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি আমরা এই জিনিসটি পৃথিবীর সকল মুসলিম ভাই বোন কে বলতে চাচ্ছি যে আপনারা একটা খুব খোলা ভাবে এই বিষয়ে স্পষ্ট হয়ে যান যে যারা জাদু করছে তারা কাফের যারা জাদুকে বিশ্বাস করছে তারা কাফের তাদের ইমান থাকবে না বা নেই জি ইমানদার হতে হলে ফিরে আসতে হবে এই কথাটা আল্লাহ বলে না হাতটা একুলা তবে কেউ তাদের পাশে আসলে তারা দুইজন বলে দিতেন যে ইনামা না নিশ্চয় আমরা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আমরা তোমাদের কাছে এসেছি তোমরা আমাদের মাধ্যমে বিপদে পড়ো না পরীক্ষাটা কি না কুপুরি করো না তার মানে তোমরা যদি এখন আমাদের কাছে এর ফলাফল হয়ে যাবে কুপুরি এটা কাপের হয়ে যাওয়া সেই কালেও জাদু শিখলে জাদু করলে মানুষ কি হয়ে যেত কাফের হয়ে যেত ওই বিধান এখনো আছে আবহাওয়া তাল বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন ফালাসা তিন শ্রেণীর মানুষ রয়েছে লায়তালনা তারা জান্নাতে যাবে না এক বর্ণনায় এসেছে লায় আবাদা। তারা কখনো জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না দুই কাত ও যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তারা এর পরের বাক্য বললেন তারা বিশ্বাস করা মানে হয়ে গেছে জাদু করা মানেও ও কাফের হয়ে গেছে যারা জাদু করছে তারা ইমান নাই কোন যদি মুসলিম এমন কাজ করে তাহলে তার ইমান নাই ও কাপের হয়ে গেছে তার মানে অন্য অন্যান্য বিষয়ের চেয়ে এই বিষয়টি আরো বেশি কঠিন তার মানে অন্য হাদিস অনুযায়ী একটু বর্ণনায় বলা হয়েছে তোমরা হত্যা করো তবে এই হাদিসে স্পষ্ট প্রমাণিত হয় যে ও যাবে না আর মহকুব সূত্রটাতে প্রমাণিত হয় যে জাদুঘর কাফের মানে মূর্তা হয়ে গেছে যারা হত্যার যোগ্য তা আমরা এখানে মুসলিম ভাই বোনকে বলতে চাচ্ছি আপনারা এই বিষয়ে খুব স্পষ্ট থাকুন যে জাদু করা বা জাদুকে বিশ্বাস করা একটা কুফুরি কাজ যাতে মানুষের ইমান নষ্ট হয়ে যায় ইমান ভেঙে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা জাদু টোনা বা তার কুফল সম্পর্কে অবগত হলাম কোনো ক্রমেই এই আপত্তিকর বিষয়টির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক যেন না থাকে সে ব্যাপারে কঠিন একটা সতর্কতা অবলম্বন করা আমাদের অতীব প্রয়োজন কারণ যদি এর ভিতরে আমরা জড়িয়ে পড়ি তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এ বিষয়ের আরও গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ ততক্ষণে আমরা বিরতির দ্বারও প্রান্তে উপস্থিত হয়েছি অল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে হবো একদিন আকাশ ফেটে চেয়ে যাবে ধুয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ঈশা আবার নেমে আসবে তার কপালের উপরে কাপ মানে নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্বিধায় তার হত্যা করবে আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শেখ আব্দুর রাজ্জা কের সাথে কিয়ামতের আলামত প্রতি রবিবার রাত সাড়ে দশ টাই পুনঃ সম্প্রচার সকাল নয় বাংলা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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ছোট্ট বিরতির পরে আবারও আপনাদের সামনে ফিরে এসেছি আলিল্লাহিল হাম আমরা যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম তা হলো জাদু টোনা এটা নওয়া কিজুল ইমানের ষষ্ঠ নম্বর ধারা যে ইমান নষ্ট হয়ে যাবে এটা সপ্তম নম্বর ধারা ছিল ছয় নম্বর ধারা আমরা আলোচনা আগেই করেছিলাম সপ্তম নম্বর ধারা যে এটা ইমান নষ্টের ইমান ভঙ্গের একটি কারণ হয়ে যাবে আসুন এ পর্যায়ে আমরা শেখ আকরামুজামান বিন আবদুলসালামের কাছে যাচ্ছি আল্লাহ তোলা যেখানে বলছেন যে জাদু হলো কুফরি কাফের হয়ে যায় তাহলে কি যদি কাফের হয়ে যায় তাহলে তো ওই ইমানদার থাকলো কি করে কালেমার মধ্যে থাকলো কি যাচ্ছি সেটা হলো জাদু বিভিন্ন প্রকারের হয়ে থাকে অর্থাৎ একজনের সাথে আর ভালোবাসার সম্পর্ক হওয়াই কাম্য ইসলামের স্বামী স্ত্রী মমিন ভাই ভাই আত্মীয় স্বজন ভাইয়ের সাথে ভাইয়ের সুসম্পর্ক ভালোবাসা মা বাবার সাথে ভালোবাসা তারপরে আত্মীয় চাচা দাদা খালা যে সমস্ত আত্মীয় স্বজন আছে ভালোবাসার সম্পর্ক থাকতে হবে সেখানে কি করে এই জাদুর মাধ্যমে মনকে বিরূপ করে দেয় একজনের প্রতি ভালোবাসা যেখানে থাকা উচিত এবং আছেও সেখান থেকে তার জন্য এই পরিবারটাকে এই বংশটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিরূপ করে দেয় একজনের সাথে আর একজন ভালোবাসার সম্পর্ক থাকা উচিত ছিল আর একটা করে কি যেখানে বৈরিতা থাকার কথা আছে মানে অবৈধ সম্পর্ক এটা তো হইতে পারে না একজন মেয়ে একজন ছেলে তারা নিরালে নিবৃত ঘুরে বেড়াবে এটা তো হইতে পারে না হতে পারে অথবা দেখা যাচ্ছে যে পিতামাতা হয়তো একজন তাদের মেয়ের এরকম একজন অনুপযুক্ত ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে না জাদু সত্য মানে কি সত্য এর প্রভাব ক্ষতির দিকটা সত্য ক্ষতি হবেই বিশ আপনি পান করবেন এর প্রভাব আছে আপনি মরবেন গুরুত্বপূর্ণ বিষয় অনেকে আবার রসুল সাই্লামকে তো খ্রিস্টানদের মতো করে দেখা যায় যে আল্লাহর আসনে বসিয়ে ফেলি অথচ রসুল্লাহলাম এই জাদু দ্বারা সেটা হল মৃত্যুদণ্ড এবং অমর খত্তাবর তার যুগে একেবারে সাধারণ ঘোষণা দিয়ে দিয়েছেন যেখানে যেই জায়গায় যেই সুরোতে কোন জাদুকর পুরুষ অথবা নারী পাওয়া যাবে আমরা বুঝতে পারি যে জাদুবিদ্যা আসলে ইসলাম থেকে বহিষ্কারকারী একটা অপরাধ বা অন্যায় ওই যে তিনজনকে হত্যার করা হালাল আছে তার ভিতরে এই ব্যক্তি কখনো জাননাতে যাবে আরেকটা জিনিস আমাদের দরকার একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক যেটা এটাকে জাদু বলা হয় আরেকটা হচ্ছে যেটা জাদুর সমপর্যায়ের না যেটা নিয়ে মানুষ শুধু বিনোদন করে বিভিন্ন সময় বিভিন্ন কনসার্ট হয় সেখানের মধ্যে এগুলি পরিবেশন করা হয় সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা চলছে কিন্তু আমরা বলবো। যদিও নাকি এটা জাদুর অনুরূপ নয় কিন্তু তারপরেও জাদুর এটা একটা প্রকরণ চোখের ভেলকি শুধু হাতের ম্যাজিক ইত্যাদি দেখায় তারা এগুলি আমি আয়াতটা এই জন্য পড়ছি যে তারা এটা মনে আর এটাই আল্লাপাক বলছেন যে এটা যদিও মনে করে এটাও হারাম হওয়ার মধ্যে পড়ে যাবে এবং যারা এটা কি দেখে চোখের ভেল কি মনে করেও তারপরে তারা বিশ্বাস করতেছে তারা এর দ্বারা আপ্লুত হচ্ছে তাহলে এটা তার এখানে আরেকটা প্রশ্ন আমাদের আলোচনায় আনা দরকার দর্শকরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে কেউ যদি অনুভব করে যে আমি ব্ল্যাক ম্যাজিক কিংবা জাদু দ্বারা ক্ষতিগ্রস্ত এই অবস্থায় তিনি কি করবেন আমরা বলতে পারি পরিষ্কার কথা রসুল আলীকে এই জন্য আমল শিখিয়েছে তিনি আক্রান্ত তিনি আক্রান্ত হয়েছেন যে আক্রান্ত প্রভাব তার বাফাতের সময়ে ছিল তাছাড়া আনাকে বলেছিলেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলিয়া স্বপ্নে দেখেছিলেন যে ইহুদিয়া আপনার ইয়ে করেছে তারা বলতেছে যে এই লোকটা জাদু করেছে ষাটটাকে তিনি বলে গিটা মেরেছে তো এই গিটা মারার কারণে হয়েছে তখন আল্লাহ করলেন আল্লাহবুল্লা আলমিন আয়াতিল রসুল্লাহ এক একটি আয়াত পড়তে লাগলেন আর একটি গিটু খুলতে লাগলো এবং তিনি নিজে সুস্থ মনে করতে লাগলেন এখান থেকেই হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে কেউ যদি সকাল সন্ধ্যা এই তিনবার তিনবার করে তাহলে সকাল থেকে সন্ধ্যা থেকে যদি করবেন সকাল পর্যন্ত রাত্রে শোয়ার সময় যদি কেউ আয়তাল কুস্তি পরেশোয় সেই আয়তাল কুস্তি পরেশ হলেও আল্লাহ পাক তাকে হেফাজত করবে আমরা এই আমল গুলো করতে পারি আল্লাহ রসুলের দেয়া সেখানে আমল যদি আমরা করি তাহলে আপনার এই কথা জবাবে अर्थात सम्मानित दर्शक मंडल जरा जानते चाचन जे हमारे करणीय क्यों तेरा तोते चाची प्रथमत आपनारा कोदुगर का आश्रय ना येपारे एक निश्चित थकूं एतटुक प्रथम परामर्शन जे आपनारा सोरा फलार नाच निजे निजे पढ़ते अभ्यसी हन सकाल सन्धा এরপরেও যদি আপনারা মনে করেন যে তৃপ্তি পাচ্ছিনা শান্তি পাচ্ছি না কেমন হচ্ছে তাহলে আপনারা এরকম যারা হতবা পরহেজগার মানুষ তাদের কাছে আপনারা এই সোরা না ফালাক পড়ার মাধ্যমে তাদের কাছে কথা একটা বলে দেখছি আসলে যদি স্বামী হয় স্বামী স্ত্রী কে পড়তে পারে স্ত্রী হলে স্ত্রী স্বামী কে পড়তে পারে কোনো অসুবিধা নেই বলছেন যারা আক্রান্ত অলরেডি হয়ে গেছে তারা যেন কি সুরা বাকারা পরে সুরাত দুঃশেতান যে জাদু বহন করে এবং প্রভাব বিস্তার করে আল্লাহ করা ওই যে তিনটে সুরার কথা বলেছেন আর যারা আক্রান্ত হয়ে গেছেন তারা সুরা বাকারা নিয়মিত শেষ দুই আয়াতের কথা বলা হয়েছে এবং পুরা সুরার কথা বলা হয়েছে যারা পারছেন না পুরা সুরা পড়তে শেষ দুই আয়াত পড়া হবে সে ঘরে সয়াদ থাকবে না থাকবে না সেখান থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি শোনার পর এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সব ধরনের জাদুটনা যা মনোরঞ্জনের জন্য আমরা দেখে থাকি বা অনুষ্ঠিত হয় ওগুলা থেকে বিরত থাকব এবং যে ধরনের জাদু অন্যকে ক্ষতি করে পরস্পরের ভিতরে বিদ্বেষ বা পার্থক্য সূচিত করে কিংবা একটা অবৈধ সম্পর্ককে জাগ্রত করে যাকে বশীকরণ বলা হয় এ ধরনের সার্বিক জাদুটনা থেকে আমরা বিরত থাকতে চেষ্টা করব সর্বাবস্থায় আমরা যেন কখনো এর দিকে না আগাই যদি আমরা এর সাথে সম্পৃক্ত হয়ে যাই তাহলে আমাদের ইমান মূল্যবান আসুন আমরা সার্বিক হেফাজত করতে সচেষ্ট হই মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামাই Allah, Allah, ya Rabbi, ya Allah Allah, ya Rabbi, ya Allah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadun Rasulullah محمد رسول الله ارجو رضاك يا الله انت الرحيم يا الله هبني عطاك يا الله انت الكريم منك العطاء يا الله انت العظيم يا الله فيك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 জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি জাকিরের আন্তরিক বার্তা ইসলামিক বম ইসলাম এসেছে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 Beast TV, Bunga. Bunga bottom,